বয়স বাড়ে দিনে দিনে আমুল তোয়ারবার না শয়তানজিল গে আছে পিছু কবু ছাড়ে না শয়েতঞ্জিল আছে পিছু কবু না বয়স বাড়ে দিন দিনে আমুল তোয়ারবার না শয়েতঞ্জিল গে আছে পিছু কবু না শৈতঞ্জেল গে আছে পিছু কু না শৈশব গেল আদর পেশনেহ মমতা কৈশোর চল গেলো বৃথ খেলা ধূলা শৈশব গেল আদর পেশনেহ মমোতা শোরও চলে গেল বৃথা খেলাধুলায় কোন ঘুরতে কেটে গেল। কোন ঘরেতে কেটে গেল। মনে তো আজ পড়ে না জেলে গে আছে পিছু কবু ছাড় না শেতিল গে আছে পিছু কবু না বয়স বাড়ে দিনে দিনে আর তোয়ারবার না শয়তাঞ্জিল গে আছে পিছু কভু ছাড়ে না শয়তঞ্জিল গে আছে পিছু কভু ছাড়ে না যুব নিল মাতলামিতে জীবনটাকে রাঙিয়ে জীবন তকে দিল দিলো গুনা দিয়ে সাজিয়ে যুবন এল মত জীবনটাকে রাঙিয়ে জীবনটাকে ভোর দিলো গুনা দিয়ে সাজিয়ে পাপের মাঝে কেটে গেল পাপের মাঝে কেটে গেল হুশ্রুত বুঝরে না শয়তান জেলে গে আছে পিছু কবু না বয়স বাড়ে দিনে দিনে আমল তো আর বাড়ে না শয়তান জেলেগে আছে পিছু কবু না শয়তান জেলেগে আছে পিছু কবু না পাপের মাঝে কাটছে আমার কাটছে রাত্রি দি হঠাৎ যেন আসবে কখন শেষ বিদায়ের দিই পাপের মাঝে কাটছে আমার কাটছে রাত্রি দি হঠাৎ যেন আসবে কখন শেষ বিদায়ের দিই মোঁ তবু জাগনা মোঁ তবু জাগ নাহ আমুল ধর ধারে না শেতান যে আছে পিছু কবু ছ না বয়স বাড়ে দিনে দিন আমুল তো আর বাড় না শয়তান যেলেগে আছে পিছু কবু ছড় শয়তান জেলেগে আছে পিছু কবু না বয়স বাড়ে দিনে দিনে আমূল তোয়ার বাড়ে না শৈতান জেলগে আছে পিছু কবু ছাড়ে না শয়তানজেলে আছে পিছু কবু ছাড়ে না শয়তানজে আছে পিছু কবু না